وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومذرين لألا يكون لمن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 তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ মনিসল জাতির জিহাদ অস্বীকার করার কারণে তারা আল্লাহর আজাবে পড়ল শাস্তি হিসাবে সিনায় উপত্যকায় একটি ক্ষুদ্র জায়গায় তারা আটকা পড়ল প্রতিদিন তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করত কিন্তু সন্ধ্যায় একই জায়গায় ফেরত আসত শুরু হল তাদের শরণার্থী যাদাবর জীবন আল্লাহ মোহাম্মা এই জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশ না করার অপরাধের জন্য শাস্তি দিচ্ছিলেন চল্লিশ বছর ধরে তারা পথ হারা হয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ মোহাম্মতওয়ালা তিনি হচ্ছেন পরম করুণাময় এবং ক্ষমাসী গাপুর রাহিম এই শাস্তির মধ্যে থাকা সত্যি আল্লাহ মোহামতাল্লাহ সেই জাতির দুয়াকে কবুল করা বন্ধ করে দেননি এই জাতি পথহারা জাতি খাদ্য ছিল পানীয় যাচ্ছিল আশ্রয় ছিল এবং আলসু মহামতালা এগুলো কবুল করেছিলেন তাদেরকে সরবরাহ করছিলেন আমি তাদের উপর মেঘের ছায়াকে বিস্তার করে দিলাম তাদের কাছে মান এবং নামক উৎকৃষ্ট খাদ্য প্রেরণ করলাম সুতরাং আলসু যদিও তাদেরকে আজাবে গ্রাস করেছেন এরপরও মেঘের মাধ্যমে তাদের উপরে করত। এবং পানীয় ব্যবস্থা আল আলমান এবং সালোয়া এর ব্যাখ্যা দিয়েছেন মান এবং সালোয়া কি ধরনের খাবার তা সুনির্দ করে তারা তুলে ধরার চেষ্টা করেছেন নাজিল কিন্তু একটি বিশেষ খাবার যেটা আলো সুবাহ করে নিজে থেকে তাদের জন্য প্রেরণ করছিলেন তারা বলেছেন যে মানুষ হচ্ছে এমন এক ধরনের খাদ্য যেটা সরাসরি বৃক্ষ বা গাছ থেকে আহরণ করা হয় খেতে অনেকটা মধুর মতো আবার কেউ কেউ এটা একটি সরাসরি মধু বলেছেন এবং সালোয়া এ সম্পর্কে তারা বলেছেন এটা হচ্ছে পাখির মাংস বা পাখির রোস্ট যেটা প্রস্তুত হয়ে তাদের কাছে আসত সুবাহ মনীষরা যদি একটা শাস্তির মধ্যে আছে জিরুজ প্রবেশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে জিহাদ করতে অস্বীকার করেছে ফলে তাদের উপর একটি শাস্তি আরোপিত হয়েছে কিন্তু আল্লাহ সুতরাহ তিনি হচ্ছেন প্রত্যেক তওবাকারী তওবা কবুলকারী এবং আল্লাহ সুবাহ চূড়ান্ত শাস্তি দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি বা জাতিকে অনেকগুলো সুযোগ প্রদান করেনাউনের কথা বলতে পারি নয়টি নিদর্শন পাঠিয়েছিলেন একের পর এক আগের নিদর্শনের থেকে আরো বড় নিদর্শন আলো পাঠিয়েছিলেন যার প্রত্যেকটা ছিল ফেরাউনের জন্য এক একটা সুযোগ যখন ফেরাউন আলোসু মহমাতা পাঠানো সবগুলো নিদর্শনকে অস্বীকার করেছে তখন আলোচ মহমাত আজাবে গ্রাস করেছেন চূড়ান্ত শাস্তি চলে আসে তখন উদ্ধারের আর কোনো পথ ঠিক তেমনিভাবে আলোসু মহামতালা উনি সেলকে সুযোগ দিচ্ছিলেন তাদেরকে আলমান এবং সালোয়া নামক খাদ্য প্রদান করছিলেন সেই সাথে ছায়াও প্রদান করছিলেন কাজেই তাদের বাকি থাকল পানীয় ব্যবস্থা তাদের জন্য পানির ব্যবস্থাও করে দিলেন যখন মুসালামের কাছে তারা পানির অনুরোধ করলাম বলছেন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 এই লাঠির মাধ্যমে আলসু মহামতাল বিভিন্ন মজিজা সংগঠিত করেছেন হে মুসা তোমার মুসাল্লা থেকে সেই লাঠিকে খুব ভালোভাবে চিনতেন কিন্তু আলসু মহামা তাকে প্রশ্ন করলেন তোমার ডান হাতে এটা কি এবং এই লাঠির মাধ্যমে আলসু মহম্মতাল্লাহ আল্লাহর দেওয়া শক্তির মাধ্যমে বিভিন্ন মুজিজা সেখানে সংগঠিত হচ্ছিল আলসু মহামের জন্য এভাবে মান এবং সালোয়া মেঘের মাধ্যমে ছায়া দেওয়া পানীয় ব্যবস্থা পর্যন্ত করে দিলেন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 ভূমিজাত দ্রব্য তরি তরকারি পেঁয়াজ রসুন ভুট্টা ডাল এগুলোর ব্যবস্থা করে দেন বিশেষ প্রস্তুতকৃত খাবার আসমান থেকে নাজিল করেছিলেন মান এবং সালোয়া উৎকৃষ্ট খাদ্য এগুলো পাওয়ার পরেও সেই জাতি মুসালামের কাছে এসে বলছে আমরা একই খাদ্যের উপরে আর ধৈর্য করতে পারছি না আমাদের খাবারের মেনু পরিবর্তন করা দরকার বৈচিত্র্য দরকার আমাদের প্রয়োজন পেঁয়াজ রসুন পুট্টা ডাল এবং যে সমস্ত খাদ্য ভূমি থেকে উৎপাদিত হয় এ প্রসঙ্গে আমাদের কৃপায় সুরাত বলেছেন আমি তোমাদের কাছে নাজিল করেছি মান্না এবং আমার দেওয়া পবিত্র খাদ্য তোমরা খাও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 কোন ব্যক্তি আছে যে এই সমস্ত খাদ্য বাদ দিয়ে চাষাবাদ করে যা মাটি থেকে উৎপন্ন করতে হয় পেঁয়াজ রসুন ডাল এই সমস্ত বিষয়ের দাবি জানাতে পারে এখানে আসল বিষয় হচ্ছে কেন তারা সেই খাদ্য তালিকা পরিবর্তনের দাবি জানিয়েছিল উত্তর অকৃতজ্ঞ মানসিকতা এবং নিজেদের অভ্যাস বদল করতে না চাওয়া আল্লাহ জন্য কোন কিছু ত্যাগ করতে না চাওয়া বনে ইসলায় যখন মিশরে ছিল তারা এই সমস্ত খাদ্যগুলো খেতে অভ্যস্ত ছিল সেখানে এই সমস্ত খাদ্যগুলো উৎপাদিত হত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 অথচ সম্মানের যে রাস্তা আলোসুভা সেটা তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন বাইতুল মাকদিস বিজয়ের ওয়াদা দিয়েছেন কিন্তু তারা সেখান থেকে নিজেরাই বেঁকে বসেছে প্রত্যাখ্যান করেছে। কাজেই তাদের চিন্তা করা উচিত কেন আজকে তারা মিশর থেকে বের হয়ে এই স্থানে এসেছে আলোসুভা তাদেরকে মিশর থেকে বের করে নিয়ে এসেছেন মুক্ত করার জন্য সম্মানিত করার জন্য সেই পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা আলোসুভা তাদেরকে দিয়েছেন যার জন্য শর্ত ছিল জিহাদ করে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 পেঁয়াজ রসুন ভুট্টা এই সমস্ত খাদ্য যাইতে পারে লিখে না অশুভ নিজে তাদেরকে প্রস্তুতকৃত খাদ্য মান এবং সালোয়া পাঠাচ্ছিলেন বনী ইসরায়েলের এই ঘটনা এই কাহিনীগুলো যদি আমাদেরকে অবাক করে দেয় আমাদের উচিত প্রথমে আমাদের নিজেদের অবস্থার সাথে এই বিষয়গুলো মিলিয়ে দেখা বনি ইসরায়েল কি করেছিল আর আমরা বর্তমানে কি করছি শুভান করে মিলিয়ে দেখলে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না বনী ইসরায়েল সম্পর্কে আল শুভমাত যে সমস্যাগুলোকে উল্লেখ করেছেন আমাদের সামনে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 সবসময় এমন একদল মানুষ থাকবেন যারা হকের উপরে সত্যের উপরে অটল থাকবেন বিজয়ী থাকবেন অবিচল থাকবেন রাসুল্লাহ তিনি বলেছেন আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবেন কিয়ামত দিবস পর্যন্ত কোন ধরনের মতানৈক্য তাদের ক্ষতি করতে পারবে না। একই পারবেনা হাদিস দেখতে পাই আর একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর হুকুমের উপর অবিচল থাকবে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 ত্যাগ করছে এসার সালাত নাগরীব কিংবা আসরের সময় টিভিতে কোনো খেলা দেখানো হচ্ছে আমরা টিভির সামনে ব্যস্ত হয়ে পড়ি সালাতের জন্য মসজিদ আসতে চায় না বনির জন্য বিষয়টা তাও ছিল খাদ্য তালিকা খাবার নিয়ে যেটা কোন না কোন ভাবে আপনার শরীরের কাজে লাগবে উপকারে লাগবে কিন্তু আমরা অনেকেই এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই যে বিষয়গুলোর কোনো উপকারীর দিক আমরা খুঁজে পাই না বরং ক্ষতিকর দিক বহু রয়েছে কাজে বনির স্লের ঘটনা যদি আমাদেরকে আশ্চর্য করে প্রথমে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত আমি আমার কোন কোন অভ্যাসগুলো আলোচ ভাতার জন্য বদল করেছি আমি নিজে কতটুকু ত্যাগ স্বীকার করেছি আমার কোন কোন খারাপ অভ্যাসে আমি এখনও আক্রান্ত আমাদের অনেকেই দৈনন্দিন জীবনের রুটিন আমরা পরিবর্তন করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এগুলোতে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য কিংবা অফিস ব্যবসা স্থান সেখানে সঠিক সময়ে হাজির হওয়ার জন্য এই জন্য প্রয়োজন আমরা দৈনন্দিন যে অভ্যাস সেটাকে পরিবর্তন করতে রাজি হয়ে যায় কোনো অধুরার দেখাই না যেমন ঘুমানোর অভ্যাস কিংবা সকালে ঘুম থেকে ওঠার যে অভ্যাস সেটাকে আমরা বদল করে নেই। নয়টায় অফিস হলে সকাল আটটার মধ্যে রেডি অথবা সাতটার সময় যদি স্কুল থাকে ঠিকই আমরা সকাল ছয়টার মধ্যে তৈরি হয়ে যাই অথচ ফজরের সালাতে ওঠার জন্য কোন অভ্যাস আমরা গড়ে তুলতে চাই না তখন আমরা বিভিন্ন অজুভাত খুঁজতে রাস্তা হয়ে পড়ি ঘুম ত্যাগ করতে চাই না দিনের পরে দিন ফজরের সালাতে আমরা অনিয়মিত থেকে যাই অনেকে ফজরের সালা ত্যাগ করেন অথ যথা সভানে বলেছেন নিশ্চয় সালাদ মুিমদের উপরে উপরে ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যদি আপনি ইচ্ছা হবে নির্ধারিত সময়ের বাইরে সালাত আদায় করার পরিকল্পনা করে থাকেন সেই সালাদ আপনার কখনোই গ্রহণযোগ্য হবে না কারণ আপনি ইচ্ছাকৃত হবে কোন ওজোর আপত্তি ছাড়াই দেরি করে সালাত আদায় করছেন যেটা কখনোই গ্রহণযোগ্য নয় নির্ধারিত সময়ের বাইরে সালাদ আদায় শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন এর পেছনে কোন বৈধ এবং উপযুক্ত কারণ থাকবে যেমন আপনি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়লেন অথবা কোন কারণে আপনি ভুলে গেলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন আমরা ইচ্ছাকৃতভাবে বিলম্বে সালা তাদের করার পরিকল্পনা আগে থেকেই করে থাকি তখন সেই সালাত আমাদের কবুল হবে না কারণ নির্ধারিত সময় তার আগেই শেষ হয়ে যাচ্ছে বনে ইসরাহল তারা নিজেরা বদলাবে না প্রয়োজনে আল্লাহর দেওয়া খাদ্যকে বদলানোর জন্য মুসাইমের কাছে এসে দোয়া করার জন্য বলল আর আমাদের অবস্থা আমরাও আমাদের নিজেদের বহু অভ্যাস রয়েছে যেগুলোকে পরিবর্তন করতে চাই না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 অথচ আল্লাহ রহমতে ফেরে তাকে আমাদের বাড়ি থেকে দূরে সরিয়ে রাখতে আমরা রাজি হয়ে যাই আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন আমি আল্লাহ সুহামতাল্লাহর মনোনীত এই দিন এই জীবন ব্যবস্থা এটা হালকাভাবে নেওয়ার মতো কোন বিষয় নয় আল্লাহ সুহামতাল্লাহ কোরআানে বলেছেন ইয়া ইয়াহ ইয়া খুজ ইল কিতাব বা দৃঢ়তার সঙ্গে এই কিতাব এবং গ্রন্থকে ধারণ করো একই কথা আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন মূস আল্লাহামকে বা খুজহা বেকৌওয়াত এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এগুলোকে এই কিতাবকে আলসু মাহমাতা জা মুসাইসাল্লামকে পরবর্তীতে দিবেন সেই সম্পর্কে আলো সুমতলা বলেছেন এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলো সঙ্গে পালনের নির্দেশ প্রদান বলেছেন তাদের দিনকে মজবুত করে শক্তির সঙ্গে দৃঢ়ভাবে ধরার জন্য সুতরাং আলাসু মহমতালার এই দিন অত্যন্ত গুরুত্ব সঙ্গে আমাদেরকে গ্রহণ করতে হবে কাজেই আমরা যারা তুথ কোন অভ্যাসের কারণে আলাসমতালার বিধানকে পরিত্যাগ করছি আমাদের জন্য সতর্কবার্তা হিসেবে মূসা আলাহিসাল্লামের সেই কথাগুলোকে আমরা আবার উল্লেখ করতে পারি যেটা মূসা তার জাতিকে বলেছিলেন তোমরা কি আল্লাহর দেওয়া উত্তম জিনিসকে এই তুচ্ছ জিনিসগুলোর বিনিময়ে বদল করে নিতে চাও আল্লাহ বলেছেন আল্লাহর আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান এবং দারিদ্র তাদের উপরে ছেয়ে গেল আদেশ অমান্য করায় আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে অস্বীকৃতি জানানো অপমান এবং দারিদ্র তাদেরকে গ্রাস করে নিল যেভাবে বর্তমানে আমাদের উপরে লাঞ্ছনা অপমান দারিদ্র পর নির্ভরতা চেপে বসেছে আমাদেরই নানারকম অপরাধের কারণে নিজেদেরকে বদলাতে না চাওয়ার মানসিকতার কারণে ও আলা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 হে বনে ইসরাইল আমি তোমাদেরকে শত্রুর কবল থেকে উদ্ধার করেছি তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে ওয়াদা দান করা হয়েছে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না এবং সালওয়া নাজিল করেছি আল্লাহ বলেছেন বন ইসাইল জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বাম তাদেরকে পথ দেওয়ার জন্য কিতাব প্রদান করা হবে তিনি একটি সময় নির্ধারণ করে দিলেন আল্লাহমতাল্লাহ কোরআনে বলেন মুসার জন্য আমি তিরিশটি রাত নির্ধারণ করে দিয়েছিলাম তার জন্য এটা ছিল সবথেকে বড় ঘটনা আল্লাহ তাকে সময় নির্ধারণ করে দিয়েছেন এরপর তিনি আলাসু মহামতাল সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন সাক্ষাৎ বলতে সঙ্গে সরাসরি কথা বলবেন মুসা্লাম এই জন্য খুবই আগ্রহী ছিলেন এবং যত দ্রুত সম্ভব তিনি নিজেকে প্রস্তুত করে দিতে যাচ্ছিলেন মুসাল্লাহ্লামকে তিরিশ দিন সামম পালনের হুকুম দেওয়া হয়েছিল কারণ আমরা জানি সিয়াম এটা হচ্ছে পবিত্রতা বিশুদ্ধতা এবং আত্মশুদ্ধি অর্জনের একটি মাধ্যম কাজে মোসা আলাহিসাল্লাম তিরিশ দিনের এই ট্রেনিং সেশনের মধ্য দিয়ে গেলেন নিজেকে আরও বিশুদ্ধ করে নিলেন আলোসু মহ মাতালার সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য দিন আত্মশুদ্ধি করলেন। কিছু মতে করেছেন ক্ষুধার্ত মানুষ বা সিয়াম পালন করার কারণে ক্ষুধার কারণে মানুষের মুখে যে গন্ধ তৈরি হয় সেটা দূর করার জন্য মোসা আলাহিসাল্লাম ইসওয়াক করলেন এছাড়াও তিনি চিন্তা করছিলেন তিনি আলোসভা মহাতালার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কাজেই নিজেকে যত উত্তম উপায় সম্ভব তিনি প্রস্তুত করে নিচ্ছিলেন কিন্তু সেখানে যাওয়ার পর আলোসু মহামতালা তাকে বললেন হে মোসা তুমি কি জানো না যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আমার নিকট মেস্কের প্রিয় যাও আরও দশ দিন পূরণ করে এসো আলোসু মহামতোলা বলেন তার সঙ্গে আরো দশ মিলে আমি তা পূরণ করে দিয়েছি অর্থাৎ সব মিলিয়ে চল্লিশ দিন সর্বমোট ৪০ দিন এই চল্লিশ দিন মোসা সিএম পালন করলেন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 তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ সুমাতার সঙ্গে কথা বলার জন্য তিনি তার অবর্তমানে হারমুন আল্লাহকে দায়িত্ব অর্পণ করে গেলেন তার জাতিকে দেখভাল করার জন্যার ভাই হারমুনকে বলল আমার অবর্তমানে আমার লোকেদের মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে তাদের প্রয়োজনীয় সংশোধন করবে এবং কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না আলোসুভার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং যাওয়ার আগে তার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে দিয়ে গেলেন বলেছেন আমি মুসনাকে কিতাব দান করেছি এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছি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 সুতরাং এর মাধ্যমে বোঝান হয়েছে আল্লাহ আমরা দেখি পাই তিনি সঙ্গে শুধু একবার বা দুইবার সংলাপে নেননি বরং অনেকবার আল্লাহ মুসা আল্লাহামের সঙ্গে কথা বলেছেন কাজে মূসামের একটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন কালিম আল কালিম যার সঙ্গে কথা বলা হয়ত কুরআনে বলেছেন হে মোসা আমি তোমাকে আমার রিসালাত পাঠানোর মাধ্যমে আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি তোমাকে মর্যাদা দান করেছি একটা পর্যায়ে ছিলেন আল্লাহআ তার সঙ্গে কথা বলেন মোসা আলাহাম আরো এক ধাপ উপরে যেতে চাইলেন আল্লাহ সুহামতাল্লাহর কাছে আরো সম্মান মর্যাদা লাভ করতে চাইলেন তিনি আলাহ সুহামতাল্লাহকে দেখতে চাইলেন মুসাল্লাম বললেন কলা রব্বি আরিণী ইলাইক আমার রব তোমার দিদার, তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে পাইলেন দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক মানুষ এমন রয়েছে যারা বলে আমরা তাল্লাকে দেখিনি কাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহকে মানি না তিনি আল্লাহকে এটা যে মুসা সংশয় ছিলেন কখনোই নয় মুসাআসাল্লাম তিনি আলুসু মোহামদ দেখতে চাইছেন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 তুমি কখনোই আমাকে দেখতে পারবে না বরং তুমি দূরের সেই দিকে পাহাড় দেখো দেখতে পারবে না এটা সম্ভব নয় এই ব্যাপারে একটি উদাহরণ বা প্রমাণ উপস্থাপন করে দেখালেন আল্লাহাল্লাহ বললেন তুমি বরং দূরের সেই পাহাড়টির দিকে তাকাও সেদিকে তাকিয়ে দেখো মুসা্লাম সেই দূরের পর্বতের দিকে তাকালেন আল্লাহ মহামতাল্লাহ সেই পর্বতের নিকটে নিজের নূরের একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করলেন প্রকাশ করলেন আল্লাহ বললেন তুমি সেই পাহাড়ের দিকে তাকাও তাকিয়ে দেখো যদি সেটা নিজের স্থানে স্থির দাঁড়িয়ে থাকতে পারে জাবাল। এরপর আল্লাহ আল্লাহমতাল্লাহ তার আপন জ্যোতির বিকিরণ ঘটালেন শুধুমাত্র একটি আলোর জ্যোতি আব্বাস তিনি বলেছেন আল্লাহ সুহাম্মতাল তার নূরের একটি অংশ প্রকাশ করেছেন মাত্র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 কি অবস্থা হয়েছিল কি হাল হয়েছিল যখন আলসু মহাতালা সেখানে তার নিজের জতির একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করেছিলেন কোরআন সম্পর্কে আলসু মহাতালা তিনি বলেছেন যদি আমি এই কোরআনকে কোন পর্বতের উপরে পাহাড়ের উপরে নাজিল করতাম তুমি দেখতে পেতে পাহাড় বিদীর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে বিনীত হয়ে আল্লাহর ভয়ে পর্বত বিদীর্ণ হয়ে গেছে আমি এই দৃষ্টান্তগুলো জন্য এজন্যই বর্ণনা করি যেন চিন্তা গবেষণা করে চিন্তা ভাবনা করে কোরআন সম্পর্কে আলসু মহাতাল্লা এটা একটা পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট যদিও কোরআন আলাহ সুমতালা কোন পাহাড়ের উপরে না দিল করতেন কাজেই সেই পর্বতের উপরে পাহাড়ের উপরে যখন আল্লাহ সুমতাল নিজের নূরের একটি ক্ষুদ্র অংশ বিচ্ছুরন ঘটালেন সম্পূর্ণ পাহাড়টি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল বিধ্বস্ত হল দৃষ্টিশক্তি লোপ করে দেওয়ার মতো চোখ ধাঁধানো একটা আলোর বিচ্ছোরণ দেখা গেল এবং সেই বিশাল পাহাড়টি বিধ্বস্ত হয়ে গেল মুহূর্তের মধ্যে আল্লাহ সুমতাল প্রতিপত্তির সামনে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 কাদি তিনি যদি আল্লাস মহাতালাকে দেখতেন তার অবস্থা কি ঘটত আল্লসু মহাতালা কুরনে বলেছেন তুমি আমাকে কখনোই দেখতে পারবে না বরং তুমি দূরে সেই পাহাড়টির দিকে তাকাও তাকিয়ে দেখো যদি সেটা নিজের স্থানে স্থির দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে অর্থাৎ আল্লাহাত উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন দুনিয়াতে এই চরমচক্ষ মাধ্যমে কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় অতঃপর যখন তার মালিক পাহাড়ের উপরে যোতি নিক্ষেপ করলেন এটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল সাথে সাথে মূসা জ্ঞান হারিয়ে ফেললেন অজ্ঞান হয়ে গেলেন এবং যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন অনাক মহাপবিত্রতা তোমারই জন্য ইয়া আল্লাহ তুক্ত ইলাইক আমি তোমার কাছে ফিরে আসছি প্রত্যাবর্তন করছি তাওবাকছি ও আনা তোমার উপরে ইমান আনয়নকারীদের মধ্যে আহ্বাল আমি তিনি নিজের সীমাবদ্ধতা প্রথমেই সর্বপ্রথমে তিনি আলাসফলা পবিত্রতা ঘোষণা করলেন তাওবাক করলেন এই ঘটনা একটি দলিল প্রমাণ আলাসুফ মহম্মদ দুনিয়াতে কোন ব্যক্তির পক্ষে দেখা সম্ভব নয় কারা আলোচ মমাতলাকে দেখতে পারবেন প্রত্যেক ইমানদার ব্যক্তি জান্নাতে পারবেন। এবং কি যারা জান্নাতের সবথেকে নিচু স্তরে থাকবেন তারাও আলোচ মাতলা জুমার সালাতে সময় জান্নাতের সকলে একটি নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মিলিত হবেন এবং তাদের সেই স্থানগুলো আসনগুলো দুনিয়ার আমল অনুসারে পূর্ব থেকে নির্ধারিত থাকবে যেটা হাজিস উল্লেখ করা হয়েছে কাজে দুনিয়াতে আমরা যেরকম দেখি যে কোনো ব্যক্তি ক্ষমতাশীল প্রভাবশালী কিংবা মানুষ যাদের ক্ষতির আশঙ্কা করে তা ইচ্ছামত যে কোনো স্থানে গিয়ে বসে যেতে পারে দুনিয়াতে এটা সম্ভব দুনিয়াতে আমরা দেখতে পাই মসজিদ কমিটির লোক কিংবা নেতা গোছের ব্যক্তিরা যারা কখনোই চালাতে আসে না জুমুয়ার দিন দেখা যায় যে কয়েক মিনিট আগে তারা চলে আসে এবং সবার ঘাট ডিঙিয়ে সামনে গিয়ে সামনের কাতারে বিছিয়ে রাখা নির্ধারিত আসনে যাই আমাদের তারা বসে যায় তাদের পক্ষে দুনিয়াতে এটা সম্ভব কিন্তু জানাত এটা সম্ভব নয়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 আমাদের পছন্দ মতো স্থানে আগে গিয়ে বসতে পারি ইমামের একেবারে নিকটে কাছাকাছি গিয়ে আমরা বসতে পারি দুনিয়াতে যারা সামনে সারিতে প্রথম কাতারে বসবে জাননাতেও তারা প্রথম সারিতেই বসবে এটাই হচ্ছে জান্নাতের সবচেয়ে নিচু স্তরে সর্বনিম্ন স্তরে যারা বসবাসকারী তাদের জন্য আলোচনা মহাতলাকে দেখার সুযোগ অপরদিকে যারা জান্নাত উলফের দাউসে অর্থাৎ জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকবেন তারা আলোচনা তালাকে দেখতে পারবেন দিনে দুইবার এটা হচ্ছে সবচেয়ে উঁচু স্তরে জান্নাতীদের জন্য দুনিয়াতে মোসা আলা অজ্ঞান হয়ে যাওয়া সংজ্ঞা হারিয়ে ফেলা এটা কেয়ামদের দিনে সংজ্ঞাহীন হওয়া থেকে তাকে রক্ষা করবে কাহিনী শেষ করার পর তার ফাদায়াল বা মর্যাদা বর্ণনা প্রসঙ্গে বিস্তৃত আলোচনা করবামকে যে কারণে নিজের নিকটবর্তী করেছিলেন সরাসরি কথা বললেন সে বিষয়ে আলাহ সুহাম তাকে দান করলেন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 যা কিছু আমি তোমাকে দান করলাম এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং কৃতজ্ঞ থাকো আরও বললেন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 ঘটে চলেছে এক সম্পূর্ণ বিপরীত ঘটনা যে ঘটনা আলোসু মহামতাল জানান কিন্তু মুসাল্লাহাম জানেন না তার কোন ধারণাও নেই তাদেরকে তিনি নিচে সমতলে রেখে এসেছেন সেই বনে ইসরায়েল জাতি এখন কি করছে যখন তুর পর্বতে গেলেন আলোসু মোহামতাল মুসাল্লাহামকে বললেন হে মুসা কোন বিষয়টা তোমাকে তাড়াহুড়া করালো তোমার তোমার জাতির লোকেদের কাছ থেকে তোমাকে এখানে আসার জন্য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 তিনি বললেন বরং তারা তো আমার পেছনে রয়েছে আমি আপনার কাছে আসতে তাড়াতাড়ি করলাম যাতে করে হে আমার রব আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান মুসা আলাহ সাল্লাম তার জাতিকে সমতল রেখে এসেছেন কিন্তু তাদেরকে একা ফেলে দিয়ে আসেননি বরং তার অনুপস্থিতিতে তার ভাই হারুন আলাই সাল্লামকে তাদেরকে দেখাশোনার এবং নেতৃত্বে দায়িত্ব দিয়ে এসেছেন মুসাের অনুপস্থিতিতে তার জাতি কি করছে মুসার্লাম জানেন না আল্লাহ সুহামতাল্লাহ মুসাকে তাও রাবদান করার পর সেই বিষয়ে জানিয়ে দিলেন আল্লাহ তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে এক পরীক্ষায় ফেরেছি সামেরি নামের এক ব্যক্তি তাদেরকে গুমরাহ করে দিয়েছিল স্বামীর চলে আসার পর সে বনীসরাইলকে পথপ্রষ্ট করে দিয়েছে এমন কিছু দৃশ্য দেখার সুযোগ দিয়েছিলেন যেটা বনি জাতির আর কেউ দেখতে পায়নি স্বামীর আমি যা দেখতেছিলাম তা তারা দেখতে পায়নি স্বামীর কি দেখেছিল আলোসু মোহ যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিচ্ছিলেন সেখানে ইব্রাহিদ আলহিসাম তিনি একটি ঘোড়ায় চড়ে সেখানে নাজিল হয়েছিলেন বলেছেন জিব্রাহিদ আলহিসাম তিনি যে ঘোড়ায় আরোহণ করেছিলেন সেই ঘোড়া ভূমিতে যেখানেই পা সঙ্গে সঙ্গে সেই স্থানে মাটিতে জীবনের সূচনা হতো। বরকতের কারণে মুহূর্তের সেখানে ঘাস লতা গাছ ইত্যাদি গতি উঠত আসলামির দিব্রাল্লামের ঘোড়ার এই দৃশ্য দেখতে পেয়েছিল এটা আলুস পক্ষ থেকে তার জন্য একটা পরীক্ষা ছিল ছিল আলোচনাহতলার পক্ষ থেকে তার জন্য এটা ছিল একটা পরীক্ষা পরবর্তীতে স্বামিরি সেই জায়গাগুলোতে যায় এবং যেখানে যেখানে জিব্রাইজ ইসলামের ঘোড়ার পায়ের চিহ্ন পরেছে সেখান থেকে মাটি সংগ্রহ করে সেটা তার কাছে রেখে দেয় সামিরি বন ইসলাইল জাতির মধ্যে থাকলেও সে ছিল ভিন্ন এক জাতির মানুষ এবং স্বামীরি যে অঞ্চল থেকে এসেছিল সেই অঞ্চলের মানুষেরা গরুর পূজা করত বন ইসলাই জাতি আদের বিরুদ্ধে ফেরাউন ছিল যুদ্ধে সেই তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এবং শত্রু হিসেবে বিবেচনা করত যুদ্ধ মানে একজন মানুষকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়া তাদের উপরে জুড়ু মাত্রাচার করা নির্যাতন করা কিংবা বল প্রয়োগ করে জোরপূর্বক তাদেরকে নিজের দাস গোলাম বানিয়ে রাখা ফেরাউনের আচরণ বনি সেলের প্রতি এরকমই ছিল ফেরাউন তাদের শত্রু সেই ফেরাউনের লোকদের মিশরীয়দের কিছু স্বর্ণ অলঙ্কার এটা গচ্ছিত রাখা ছিল বন্ধ রাখা ছিল বা ধার রাখা ছিল দাস জাতি বনি সেলদের কারো কাছে পরবর্তীতে যখন আলোসভা মাতাল আজাবে ফেরাউনের লোকজন নিশ্চিহ্ন হয়ে গেল তখন সেই গচ্ছিত স্বর্ণালমকারের মালিকানা অটোমেটিক চলে আসলো। এবং এটা তাদের জন্য আলোসভা মাতাল বৈধ করে দিলেন বৈধ হালাল সম্পত্তি যে আলোসভা মাতালা তাদেরকে গনিমা হিসেবে দান করেছেন কিন্তু একের পর এক বক্র মানসিকতার পরিচয় দিয়ে যাওয়া বনীশাল জাতির সমস্ত তাকুয়া যেন এই একটা জায়গায় এসে জেগে উঠল এই বৈধ বিষয়ে যে তালুসভা মাতালা তাদের জন্য হালাল করে দিয়েছেন সেটা গ্রহণের ক্ষেত্রে এগুলো নিয়ে তারা কি করবে অস্বস্তিবোধ করতে শুরু করে দিল এবং ঠিক এই সুযোগটাকে কাজে লাগালো সামেরি। স্বামেরি মনীষের জাতিকে বলল তোমরা মিশর থেকে নিয়ে আসা সমস্ত স্বর্ণকে একত্রিত প্রস্তাব দিল আগুন দেওয়ানো হবে এবং সেখানে এই স্বর্ণগুলোকে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলা হবে যখন তারা নিক্ষেপ করল স্বর্ণগুলোকে সেই আগুনে স্বামীর তার সঙ্গে রাখা সেই ধুলো মাটি যা সে সংগ্রহ করেছিল জিব্রাইহ ইসলামের ঘোড়ার পায়ের নিচ থেকে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 তার মধ্যে কোন প্রাণ ছিল না কিন্তু বাস্তবে তার মধ্যে কোন প্রাণ ছিল না কারণ আল্লাহ সু মহামতলা ছাড়া কারো পক্ষে জীবন দেওয়া সম্ভব নয় জীবন নেওয়া সম্ভব নয় বরং সেই বনীশাহীল জাতির জন্য এরা ছিল এক মস্ত পরোকা আল্লাহ সুহামতলা সেই পরিস্থিতি বর্ণনা করে আমাদেরকে বলছেন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 কাছাকাছি ছিল যেভাবে গরু বা বাছুর ডাকতে অনেকটা তার অনুরূপ ছিল এটা ছিল বনিশ্রিয়াল জাতির জন্য একটা ফিতনা পরীক্ষা তারা যখন দেখল স্বর্ণের তৈরি একটা বাছুর শব্দ করছে সামেরি তখন তাদেরকে বিভ্রান্ত করার জন্য বলল এটাই হচ্ছে তোমাদের রব। এই কথা বলা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি বনিশ্রিয়াল জাতি কোন ধরনের চিন্তাভাবনা না করে সেই বাছুরকে পূজা করতে শুরু করে দিল কেউ কেউ তার সামনে সিজা করতে শুরু করলো। ইবাদত করতে শুরু করল দিক থেকে সেটাকে ঘিরে ধরল নাচতে শুরু করল উল্লাস করতে শুরু করল এবং কেউ কেউ বসে থাকতে শুরু করল অতীতের ঘটনা থেকে দেখেছি মূর্তি সঙ্গে তাদের আত্মা কিভাবে আগে থেকে বনিস জাতি কিভাবে আগে থেকে মূর্তি বুঝার প্রতি আসক্ত ছিল লোহিত সাগর পার হয়েই তারা মুসাল্লামের কাছে আবদার করেছে এই লোকেদের যেরকম একটা মূর্তি রয়েছে আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দাও মুসাল্লাম সেই সময় তাদেরকে সঠিক বিষয়গুলো শিক্ষাদান করেছেন কিন্তু বর্তমানে যখন মুসার সাল্লাম তিনি গিয়েছেন তুর পর্বতে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই সেই মূর্তিলাভের ইচ্ছাকে বাস্তবায়িত হতে দেখে সাথে সাথে বনে শেলজাতি মূর্তি পূজা করতে শুরু করে দিল এমনকি এটা নিয়ে কোন চিন্তা ভাবনা করার প্রয়োজন পর্যন্ত তারা বোধ করল না বলেছেন তারা কি এ বিষয়টা লক্ষ্যও করল না যে এটা তাদের সঙ্গে কোনো কথাও বলছে না কিংবা কোনো পথও বাতলে দিচ্ছে না তারা সেটাকেই উপাস্য বানিয়ে নিল নিশ্চয় তারা ছিল জালেম অত্যাচারী মনসা আল্লাহ সাল্লাম কয়দিনের জন্য তার জাতি থেকে দূরে সরে গিয়েছেন মাত্র তিরিশ দিনের জন্য এবং পরবর্তীতে শুভ মাতাল্লাহ নির্দেশক্রমে এর সঙ্গে আরো অতিরিক্ত দশ দিন যুক্ত করে দেওয়া হয়েছে এই অতিরিক্ত দশ দিনের বিষয়ে বনী সেল তারা জানত না সাক্ষাতের সময় পরিবর্তন হয়ে গেলে মুসারের পক্ষেও এটা তাদেরকে জানানো সম্ভব ছিল না সুতরাং যখন ৩০ দিন অতিক্রান্ত হয়ে আরও দশ দিন সময় গড়াতে লাগল বনী সেল জাতি তারা বলতে শুরু করে দিল এই বাছুর এটা তো আমাদের রব এবং এটা মুসারও রবা তারা বলল এটা তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য এরপর মুসা ভুলে গিয়েছে তার রব কোথায় এই জন্যই তার আসতে এখন দেরি হচ্ছে এই বাছুর তার রব তার রপ তো এখানেই উপস্থিতি বলল মুসা জানে না তার রব কোথায় সে ভুলে গিয়েছে সে জানে না তার রব এখানেই আছে অর্থ তারা বাছুরকে তাদের ইলাহ উপাস্য হিসেবে গ্রহণ করার পেছনে একটা মনগড়া প্রমাণকে তারা যুক্ত করে দিল প্রথমত সেই বাছুর ছিল স্বর্ণের নির্মিত এক অদ্ভুত আওয়াজ করছে দ্বিতীয়ত মুসা আলাহাম যখন আসতে দেরি করছেন বনিসটা উদ্ভাব পেয়ে গেল তারা বলতে শুরু করল মুসা জানে না তার রব এখানেই উপস্থিত এ কারণেই এই দেরি হচ্ছে এবং এটাও বলল এই বাছুরই হচ্ছে হারুনের রব এবং মুসারও রব আর আমাদেরও রব মুসাকে আলো সুহাম বললেন তোমার জাতি বাছুরের পূজা করছে বললেন। অতঃর মোসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন রাগান্বিত এবং অনুতপ্ত অবস্থায় খুবই কষ্ট পেলেন তিনি বিশ্বাসী করতে পারলেন না কিভাবে সম্ভব তার অনুপস্থিতিতে তার জাতি কিভাবে সিরে লিপ্ত হল জঘন্যতম সবচেয়ে বড় যে অপরাধ নিকৃষ্ট অপরাধ সব থেকে বড় যে গুণা সেই সিরেকের গুণায় কিভাবে তারা লিপ্ত হতে পারল আল্লাহ মহাদলাকে বাদ দিয়ে কিভাবে তারা একটা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 কাজে আমরা দেখেছি মুসায়দাম যদিও তিনি আসুফান্দার কাছ থেকে তাদের এই বাছুর পূজার বিষয়ে আগেই অবগত হয়েছিলেন তখন তিনি শুধুমাত্র বিচলিত হয়েছিলেন কিন্তু যখন তিনি এ দৃশ্য চাক্ষুষ দেখলেন সেই পরিবেশে উপস্থিত হয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন এতটাই আক্রান্ত হলেন যে তার হাত থেকে সেই ফলকগুলোকে তিনি ফেলে দিলেন যে ফলকে বন ইসাইল জাতির জন্য হেদায়ত উপদেশ আদেশ নিষেধ সম্বলিত বাণিলি বিবদ্ধ ছিল তাওরাত বিবদ্ধ ছিল সেটা মুসায়দ হাত থেকে পড়ে গেল মুসাইলাম তার জাতির এই দুরবস্থা থেকে তিনি বললেন তাওরাক কিতাব নয় অনেক প্রতিশ্রুতি দিয়েছেন একটি বা দুইটি নয় আল্লাহ মহম্মদ তাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা দিয়েছেন জান্নাতের ওয়াদা দিয়েছেন দুনিয়ার বুকে প্রতিষ্ঠা দান করার ওয়াদা দিয়েছেন বিস্মিত মুসরা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 তোমাদের রবের শাস্তি তোমাদের উপরে চলে আসুক যার জন্য তোমরা আমাকে বলেনি যে তোমরা এই কাজ কেন করেছ বরং মুসা প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে উত্তরও মিসফৃত ছিল প্রতিশ্রুত সময় এটা কি দীর্ঘ হয়েছিল নাকি তোমরা চেয়েছ আল্লাহ শাস্তি তোমাদের উপরে এসে পড়ুক স্মরণ করা যেতে পারে লোহিত সাগর পার হয়ে যখন এই জাতি মুসা মূর্তি বানিয়ে দেওয়ার আবদার করেছিল সেই ঘটনাও ছিল নিঃসন্দেহে অতভম্ব করে দেওয়ার মতো অবাক করে দেওয়ার মতো কিন্তু সেই সময় মুসা আল্লাহিস্লাম তাদের অজ্ঞতাকে কারণ ধরে তিনি নিজেই বলেছেন তোমরা হচ্ছে এক অজ্ঞজাতি কৌমন তাজ হ্যালুন কিন্তু এবারে মোসা আল্লাহাম তিনি ভেবে পাচ্ছেন না কি কারণ থাকতে পারে কেন তারা এই মূর্তি পূজা করতে পারে আগের বার যখন তারা মূর্তি বানিয়ে দেওয়ার আবদার করেছিল তারা ক্ষমা পেয়েছিল তাদের অজ্ঞতার কারণে কিন্তু এবারে তাদের পক্ষে কোন অজুহাত থাকা সম্ভব নয় কাজেই তাদের সঙ্গে রয়েছে এক ভয়ঙ্কর শাস্তি তার জাতি তারা বললো আমরা আপনার সঙ্গে যে বাদা করেছিলাম সেটা ইচ্ছায় ইচ্ছা করে স্বেচ্ছায় ভঙ্গ করেনি। তারা বলল তারাই কাজ স্বেচ্ছায় করেনি অন্য কথায় তারা নিজেদের ওয়াদা ভঙ্গ করার বিষয়টাকে স্বীকার করলো দোষ স্বীকার করলো। তারা বলল আমরা আপনার সঙ্গে করা ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি কিন্তু আমাদের উপরে ফেরাও নেওয়া সেই একটা বোঝা হয়ে আমাদের উপরে চেপেছিল সেই অলঙ্কারগুলো আমাদের একটা আমাদের উপরে বোঝা হয়ে চেপেছিল কাজে সেগুলোকে আমরা আগুনে নিক্ষেপ করে দিয়েছি আর স্বামীরও নিক্ষেপ করেছে বলেছেন এরপর সে তাদের জন্য তৈরি করে আনলো একটি বাছুর একটা দেহের অবয়ব মূর্তি যার মধ্যে গরুর শব্দ সৃষ্টি হচ্ছিল মনিসেলে লোকেদের মোসা আলাইস্লামের প্রশ্নের বিপরীতে বলা এই কথাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাই মোসা আলাহিস্লাম তাদেরকে বললেন তোমরা ওয়াদা ভঙ্গ করেছ যে ওয়াদা তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করেছ আর তারা বলল না আমরা স্বেচ্ছায় তা করিনি আমরা সেই অহংকার বোঝা বহন করছিলাম আর যেটা করেছি সেটাও আমরা করেছি সামেরীর পরামর্শ অনুসারে বরিশাল জাতির বক্তব্য লক্ষ্য করলে দুইটি বিষয় দেখতে পাওয়া যায় এক নম্বর বিষয় তার ছিল কিন্তু সেটা ছিল তাদের উপরে আলোস মহাতলা যে অলঙ্কারগুলোকে বৈধ করে দিয়েছিলেন সেই বিষয়কে তারা তাদের উপরে বোঝা হিসেবে গণ্য করছিল এটার জন্য তার অনুশোচনা আক্রান্ত ছিল সেই স্বর্ণগুলোর জন্য অথচ তার আলোচ মহাতালার সঙ্গে সিরিক করেছে মূর্তি তৈরি করেছে সেই মূর্তিকে উপাস হিসেবে গ্রহণ করেছে পূজা করেছে এই সিরিক নিয়ে তাদের মধ্যে কোন ধরনের অনুশূচনাই তাদের বক্তব্যে ফুটে উঠল না নিজেদের অপরাধের জন্য প্রথমে তারা মুসালামের কাছে ক্ষমা যেতে পারত কিন্তু সেটা না করে বরং তারা সেগুলো করার পক্ষে কারণ প্রদর্শন করছে জাতির যে তাকোয়া বা আল্লাহ সচেতনতা তাদের যে তাকুয়ার মানদণ্ড সেই মানদণ্ডে শিরিকের মতো অপরাধ কোন বড় অপরাধ নয় কিন্তু ফেরাউনের ফেলে দেওয়া সেই সমস্ত স্বর্ণালঙ্কারগুলো বহন করা একটা বড় বিষয় পরিণত হল এই জন্য তারা অফসোস করতে শুরু করলো। সুতরাং এই ধরনের তাকোয়া যেটা আপনাকে এমনকি হালাল বিষয় গ্রহণ করা থেকে বর্জন করে দেয় বিরত রাখে কিন্তু গুরুতর গুনা বড় বড় অপরাধ শীর্ঘের ব্যাপারে গাফেল করে রাখে কোন ধরনের অনুশোচনা সৃষ্টি হয় না সেই তাকোয়া বাস্তবে কোনো তাকোয়াই নয় আল্লাহ আতলাহ বলেছেন তারা কি দেখল না যে এটা তাদের কোনো কথায় সারা দেয় না এবং এর কোনো ক্ষমতাই নেই তাদের কোনো ভালো বা মন্দ করার তাদের যে মূর্তি পূজার কারণ সেটা কি ছিল আলাস মোহাম্মতোল্লা তিনি নিজেই অন্যত্র বলে দিয়েছেন আলসু মোহাম্মদ বলেছেন কুফরের কারণে তাদের অন্তরে এই বাছুরের প্রতি যে প্রীতি সেটা পান করানো হয়েছিল মূলত তাদের অন্তর ছিল কুফুরে পরিপূর্ণ এবং বাছুরের একটা মূর্তি পেয়ে সেটা বাস্তবে প্রকাশিত হল মাত্র মুসাদামের অবতমানে হারুন আলাইসাল্লাম তিনি ছিলেন বনি সাইলের নেতা বনিয় সাইলকে এই কাজ থেকে বিরত রাখার জন্য হারুন আলাইসালাম কি ভূমিকা পালন করেছিলেন হারুন আলাইসালাম তিনি তার জাতিকে উপদেশ দিচ্ছিলেন নসিহা পালন করছিলেন কোরানে সেই বিষয় উল্লেখ করা হয়েছে বলেছেন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 হে আমার লোকেরা হে আমার জাতি এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে পক্ষ থেকে একটা পরীক্ষা কাজে হারুন আল্লাহদের স্মরণ করিয়ে ছিলেন, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রহমান কাজে তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার আদেশকে মান্য করোসার হারুন আল্লাহামকে বলে গিয়েছিলেন আমার অনুপস্থিতি তুমি হচ্ছে বনিস জাতির নেতা তুমি তাদের উপরে প্রতিনিধি দায়িত্বশীল হারুন আল্লাহিস্লাম কাজে তার লোকেদেরকে বলছেন তোমরা আমার আদেশকে মান্য করো কিন্তু মনিস লোকেরা তাদের কুফরের উপরে অটল থাকল এবং বাছুরের পূজা চালিয়ে গরুর বাছুরের এই মূর্তি তাদের কাছে এতই প্রিয় আর আকর্ষণীয় হয়ে গেল যে তারা তাদের মধ্যে থাকা নবীর আদেশ মান্য করতে দ্বিতীয়বার ভাবল না যেন এই বাছুরের পূজা করে তারা নেশার মতো স্বাদ পেল আল্লাহ সুভান আল্লাহ বলেছেন কুফরের কারণে তাদের অন্তরে বাছুর প্রীতি পান করানো হয়েছিল উসরিবু সরাবের মতো উশরিবু ফির কোলবিহীম কুফরের কারণে তাদের অন্তরে এই বাছুর প্রীতি এটা সরাবের মতো ছিল যা তারা যেন পান করল কুফুরের কারণে এই বাছুর তাদের অন্তরে পান করানো হয়েছিল যেন এটা সরাবের মতো ছিল যে যা তারা পান করে নেশার মতো স্বাদ গ্রহণ করল তাদের অন্তর এই বাছুরের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিল আল্লাহ আলাম কেন তাদের এই বাছুরের প্রতি এত ভালোবাসা কাছুর ছিল হতে পারে তাদের সেই স্বর্ণ নির্মিত বাছুর বলে অথবা তার সেই অদ্ভুত আওয়াজের কারণে হারুনা ইসলাম যখন তাদেরকে হকের দিকে আহ্বান করছিলেন তারা কি জবাব দিয়েছিল তারা বলল মূসা আমাদের কাছে ফেরত আসা না পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব কুফরের উপরে তাদের দৃঢ়তা মুসাল ইসলাম ফিরে এসে যে দৃশ্য দেখলেন তা এই মূর্তি পূজা মোসা ইসলাম তিনি জানেন না তার ভাই হারুন আলাম এদের বিপরীতে কি ভূমিকা পালন করেছেন রাগান্বিত ক্ষুব্ধ অনুতপ্ত মৌসা তার ভাইয়ের দিকে ছুটে গেলেন এবং এক হাতে ধরলেন তার মাথার চুল এবং অন্য হাতে তেনে ধরলেন তার দাঁড়ি এবং বললেন এই হারুন ওদের পথভ্রষ্টতা দেখার পর কোন জিনিস তোমাকে বিরত করে রেখেছিল আমার অনুসরণ করা থেকে তবে তুমি আমার আদেশ মান্য করো না কেন তুমি সাথে সাথে সেই বিষয়টি আমাকে জানলে না কেন তুমি এটাকে ঘটতে দিলে কেন তুমি আমাকে এই বিষয়ে কৃষি অবগত করি হারুন আলাহ সাল্লামকে যখন মুসাইসাল্লাম এভাবে সেই জাতির সামনে ধরে চুল এবং দাঁড়িয়ে ধরে নিজের দিকে টানছিলেন হারুন আলাহিসাল্লাম তিনি বললেন তিনি সরাসরি ভাই বললেই পারতেন হারুন আলাহ ইসলাম বলেছেন হে আমার মায়ের সন্তান এই কথা বলা মাধ্যমে হারুন আল্লাহাম তার এবং মুসা আল্লাহ ইসলামের মধ্যকার যে রক্ত সম্পর্ক সেই সম্পর্কে কথা সেখানে স্মরণ করিয়ে দিচ্ছিলেন মুসা আলাহিসাল্লামের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 হারুন আলুসাল্লাম তিনি বললেন আমি শঙ্কিত ছিলাম এই ভেবে যে তুমি বলবে বনিষ্ঠাল জাতির মধ্যে আমি বিভেদ সৃষ্টি করেছি এবং তুমি আমার কথার মান্য করনি অর্থাৎ হারুন আলু তিনি বললেন তিনি যদি এই বিষয়ে মোস্ত আলসালামকে অবগত করার জন্য যেতেন কিংবা শক্তি প্রয়োগ করার মাধ্যমে বাধা প্রদান করতেন এরা ঘনিষ্ঠ জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে পারত সম্পূর্ণ জাতি তারা মূর্তি পূজা করেনি কিছু মানুষ ব্যতিক্রম ছিল কিন্তু তাদের অপরাধ হচ্ছে তারাও এতে বাধা প্রদান করেনি তারা বাকিদেরকে মূর্তি পূজা করতে দেখেও নির্লিপ্ত ভূমিকা পালন করেছে কাজে হারুন আলাই সালাম তিনি যদি সেই পরিস্থিতিতে শক্তি প্রয়োগ করে বাধা দিতেন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 إن القوم استضعفوني وكادو يقتلونني فلا تشمت بيا الأعداء تارتو آماك دروبول بحبه آماك حد تاكور فیل چلو تنمي آما شمع آماد كيچو كورونا جا دیکھے آمادر شترو در آمادر رو پوری آنم دیتا حای آمادر رو پوری آر شترو হারুন আল ইসলাম এখানে বলছেন মুসাই ইসলাম যদি তার সঙ্গে কঠোরতা প্রদর্শন করেন তাহলে এতে তাদের শত্রু লাভবান হবে এবং তারাই খুশি হবে কেন হারুন এখানে কথা উল্লেখ করলেন তিনি জানতেন তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি বিদ্যমান মুন ইসলাম জাতির মধ্যে যারা হচ্ছে তাদের শত্রু আল্লাহর নবী ওসুলদের শত্রু প্রত্যেক জাতির মধ্যেই রয়েছে হারুন আলু ইসলাম তাদেরকে লক্ষ্য করে বললেন আমাদের মধ্যে এই বিরোধ বা দ্বন্দ্ব থেকে আমাদের শত্রুরা যেন কোনো ফায়দা বা সুবিধা লুকতে না পারে সেই সংকটময় মুহূর্তে হারুন আল্লাহামের একটি তাৎপর্য রয়েছে ভাইয়ের চুল এবং দাঁড়িয়ে ধরে ইচ্ছা করছিলেন হারুনা আল্লাহাম দ্রুত ঠিক সেই কথাগুলি বলেছেন যা বলা প্রয়োজন ছিল আমার উপরে আর শত্রুদেরকে হাসিও না এর মধ্যে আমার জন্য রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা নিজেদের সমস্যা এটা বাইরের মানুষ বা শত্রুদের কাছে কখনোই প্রকাশ করা উচিত নয় মুসলিম উম্মার সব থেকে ক্ষুদ্রতম যে ইউনিট সেটা হচ্ছে পরিবার ক্ষুদ্রতম একক পরিবার আর সব থেকে বড় যে ইউনিট সেটা হচ্ছে মুসলিমদের একক রাষ্ট্র খিলাফা সব ক্ষুদ্রতম ইউনিট পরিবারের মধ্যে যদি কখনো বিরোধ দেখা দেয় আমাদের অতীত হচ্ছে সেটাকে যতটুকু সম্ভব গোপন রাখা ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখা যখন স্বামী স্ত্রীর মধ্যে কোন বিষয়ে বিরোধ দেখা দেয় নিতান্ত প্রয়োজন ছাড়া এটা কখনোই উচিত নয় পরিবারের গণ্ডির বাইরে প্রকাশ করা যখন স্বামী মধ্যে কোন সমস্যা তারা নিজেরা সমাধান করতে পারছেন না প্রথমে উচিত পারিবারিকভাবে বিষয়টাকে সমাধানের সচেষ্ট হওয়া উভয় পরিবারের মন্থ থেকে একজন করে মধ্যস্থতাকারী বা বিচারক নিয়োগ করে দেওয়া এতেও যদি সমাধান না হয় তাহলে সেই এলাকার কাউকে বিচারক হিসেবে নিযুক্ত করে দেওয়া একইভাবে যখন মুসলিম উম্মার বৃহত্তম ইউনিট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 সৈন্যবাহিনী প্রস্তুত করতে জমায়েত করতে শুরু করেছিল এই সমাবেশে বলছিল মোয়াবির আলি তান্নর কাছে কারণ তিনি ছিলেন শামের আমির এবং শামের সীমান্তে ছিল রোমান সাম্রাজ্য শত্রুদের এই ঘটনার সংবাদ পাওয়ার পরে রোমান সম্রাটের কাছে তিনি পত্র দেখলেন চিঠি লেখলেন এবং বললেন আমার এবং আমার ভাইয়ের মধ্যে যে বিরোধ এটা যেন তোমাদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে না দেয় যদি তোমরা এখনই এই সমস্ত কার্যক্রম বন্ধ না করো আমি এমন এক সৈন্যবাহিনীকে প্রেরণ করব যাদের যাত্রা শুরু হবে আমাদের দেশ থেকে আর শেষ হবে তোমাদের ভূমিতে গিয়ে মূল্য সুস্পষ্টভাবে রোমাদেরকে জানিয়ে দিলেন আমাদের মধ্যেকার আমাদের দুই ভাইয়ের যে বিরোধ এটার সুযোগ নিয়ে যদি তোমরা ভেবে নাও আমাদেরকে আক্রমণ করবে এটা হবে তোমাদের করার একমস্ত ভুল এটা কখনোই বরদাস্ত করা হবে না হারুন আল্লাহাম তিনিও তার ভাই মোসাইসালামকে বলছেন আমাদের শত্রুদেরকে আমাদের উপরে আনন্দিত হওয়ার সুযোগ দিও না আলোস মহমাতাল্লাহ তার প্রত্যেক আমিয়াদেরকে সেই সমস্ত যোগ্যতা এবং গুণাবলী দান করেছেন যেগুলো তাদের উপরে দেওয়া সেই দায়িত্ব পালনের জন্য সহযোগী হয় পনে ইসরা জাতির যে এবং বৈশিষ্ট্য এটার জন্য আলস মহমতাল্লাহ শুধুমাত্র একজন রাসুল নয় দুইজন ব্যক্তিকে তাদের কাছে পাঠিয়েছেন তাদেরকে গাইড করার জন্য একজন নবী এবং একজন রাসুল আরুনা ইসলাম তিনি ছিলেন নবী এবং মুসাল ইসলাম তিনি হচ্ছেন রাসুল আলোস মহমতাল্লাহ মুসাল ইসলামকে যে ব্যক্তিত্ব দিয়েছেন যে পরিস্থিতিতে আমরা আলোচনা করেছি মুসাল্লাম শৈশব থেকে বড় হয়েছেন এটা তাকে দান করেছিল একটা দৃঢ় ব্যক্তিত্ব কারণ মুসাল্লাহস্লামকে পাঠানো হয়েছে এমন এক জাতির কাছে সেল জাতি যারা চরম অবাধ্য এবং একগুয়ে এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে শাসন করার জন্য প্রয়োজন ছিল মুসালা স্লামের মতো একজন ব্যক্তির কাজী আলোস মোহাম্মতাল্লাহ মুসাল্লাহ ইসলামের যে ব্যক্তিত্ব দিয়েছেন সেটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ দৈহিক গরমের দিক থেকে এবং মানসিক গরনের দিক থেকেও আলো সুহাম মুসাল্লাহিসামকেছেন চারিত্রিক দৃঢ়তা এবং দিয়েছেন শক্তিশালী তেজুদ্দীপ্ত প্রভাবশালী উপস্থিতি তাকে আলো সহ যে যোগ্যতা এবং গুণাবলীগুলো দিয়েছিলেন সেটা উপযুক্ত ছিল একজন উজির বা পরামর্শদাতা হিসেবে হারুন আলাইসালাম তিনি সেই ভূমিকায় পালন করছিলেন তিনি ছিলেন মোসা আলাহামের উপদেষ্টা বা অ্যাডভাইজার এবং হারু আলাইসাল্লামকে আলসু মাহাতালা যোগ্যতা দান করেছিলেন জড়তার ছাড়া স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন মুসা আলাহিস্লাম তিনি বলেছিলেন দোয়া করে আমার ভাই হারুন সে আমার থেকে প্রাঞ্জল যেন হারুনকে আলোসমা মত্লামের সহযোগী নির্বাচন করে দেন সেই আলাহামের সামনে বুনি ইসরা যে ঘটনা ঘটিয়েছে এটা কখনোই মুসা আল্লাহিস্লামের সামনে করার মতো দুঃসাহসটা দেখাতে পারত না কিন্তু মুসা আল্লাহিসাম সেই সময় ছেলে অনুপস্থিত কাজী বড়ি ইসরাহল এই পরিস্থিতির সুযোগ নিল এমনকি হারুন আলাহাম হারুন আসলাম তিনি যখন মৌখিকভাবে বাধা দিচ্ছিলেন তাকে হত্যা করতে উদ্যত সংকটময় এই ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়ে যেতে পারে সংঘাত বিভেদ এবং হত্যা হারুন আলাহাম এই জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন তিনি অপেক্ষা করেছেন মুসাআসালাম খুব শীঘ্রই ফিরে আসবেন সেই সময় পর্যন্ত যদি হারুন আলাহ সাল্লাম শক্তি প্রয়োগ করতেন জোর করে তাদেরকে বাছুর পূজা থেকে বিরত রাখার চেষ্টা করতেন তারা যেভাবে বাছরের প্রতি সংযুক্ত ছিল মনীষে জাতির মধ্যে স্পষ্ট বিভেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি হত এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেত এ বিষয়ে জানি অন্যায় কাজে বাধা প্রদান করা বাহিনকে এতটুকু নিশ্চিত করা জরুরি যে এই অন্যায় কাজে বাধা দিলে সেটা যেন আরো বড় কোনো অন্যায় কাজের দরজাকে খুলে না দেয় আরো বড় কোন মুনকারকে যেন সৃষ্টি না করে হারুন আল্লাম তিনি কখনোই বাছরের পূজাকে সমর্থন করেননি তিনি তার জাতির এটা থেকে বিরত থাকার জন্য আদেশ দিয়েছেন তিনি আল্লাহ নবী তার উচিত ছিল সত্য কথা বলা তিনি সেটা বলেছেন তিনি কখনোই চুপ থেকে বলতে পারেন না যে তিনি অবলম্বন করেছেন বলা উচিত ছিল তারা ভুল করেছে তিনি তাই বলেছেন তিনি তাদেরকে বলেছেন তোমরা ভুল করছ তোমাদের রব এই বাছুর নয় বরং তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রহমান কিন্তু যেহেতু বন সেই সময় তার কথা শুনছিল না কাজেই তাদেরকে তাদের উপরে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলে জোর করে বাধা দিলে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 তিনি নিজেকে প্রত্যাহার করে নিলেন তার এবং তার ভাইয়ের জন্য তিনি দোয়া করলেন ক্ষমা প্রার্থনা করলেন এবং এই ঘটনা থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা সেটা হচ্ছে নবীদের ভালোবাসা কিংবা ঘৃণা এটা কখনোই কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় নবীদের ভালোবাসা কিংবা ঘৃণা এটা হচ্ছে সব সময় সত্যের উপরে নির্ভরশীল তারা সত্যকে ভালোবাসেন হককে ভালোবাসেন তারা কখনোই নিজেদের খেয়াল খুশিকে ব্যক্তিগত ভালো ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেন না বরং তারা সবসময় হককে প্রাধান্য দিয়ে থাকেন কাজেই নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তারা হককে অনুসরণ করেন সেখানে এক গেমের কোন স্থান নেই মোসা আল্লাহাম আবুল আলাহিসের কাছে জবাব দিতে নেওয়ার পর দ্বিতীয়ত তিনি গিয়ে ধরলেন সামেরিকে যে কিনা ছিল সমস্ত সমস্যার নাটের গুরু সমস্ত সমস্যার মূল মোসা আল্লাহিস্লাম তার কাছে গেলেন এবং গিয়ে বললেন কলা ফামা কাতবুকা ইয়া সামেরি তোমার ব্যাপার কি তোমার ঘটনা কি হে সামেরি লক্ষণীয় মুসালাম যখন তুর পাহাড় থেকে নেমে আসলেন ফিরে এসেই প্রথমে তিনি কাকে দোষারোপ করেছিলেন কাকে দোষী সাব্যস্ত করেছেন এক নম্বরে তিনি তার জাতির লোকেদেরকে দোষারোপ করেছেন পরবর্তীতে দুই নম্বরে তিনি জবাব দিয়ে নিয়েছেন হারুন আল্লাহামের কাছ থেকে এবং সব শেষে তিন নম্বরে তিনি দোষী সাব্যস্ত করেছেন সামেরিকে অথচ আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে স্বামীরই হচ্ছে সমস্ত সমস্যার মূল কারণ সব কিছুর পেছনের মূল শক্তি অথচ মুসালামের এই ধারাবাহিকতা এর মধ্যে রয়েছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হিক্মা এটা বেশ লক্ষণীয় একটি বিষয় প্রথমত এই পাপের জন্য এই শিরেকের মতো বড় গুণাহের জন্য দায়ী কে ছিল এক নম্বরে দায়ী হচ্ছে বনি ইসরা তারা নিজেরাই কারণ তারা যদি স্বামীর কথা না মানত তাহলে কখনো এই সমস্যা সৃষ্টি হতো না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 কাজেই আমরা দেখতে পাচ্ছি বনেইসেলকে দোষারোপ করার পরে মোসালাম কাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি জিজ্ঞাসাবাদ করেছেন তার ভাই হারুন আল্লাহামগীর তার কাছে তিনি জানতে চেয়েছেন কিভাবে তুমি এই সংবাদ আমার কাছে পৌঁছালে না অথচ তুমি তাদের উপরে দায়িত্বশীল ছিল তুমি তাদের উপরে নেতা ছিলে তুমি তো এই বিষয়ের জন্য দায়ী এবং সব শেষে মোসা আলাহিসাল্লাম তিনি গিয়েছেন সামেরির কাছে যে কিনা বাহ্যিকভাবে এই সমস্যার মূল কারণ যার কাছ থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছিল মুসা ইসলাম কার কাছে গেলেন তাকে বললেন তোমার কি ব্যাপার হে স্বামিরি স্বামিরি তখন জবাব দিয়ে বলল কলদ আমি যা দেখেছিলাম তা অন্য কেউ দেখেনি আমি পদচিহ্ন হতে অর্থাৎ ইব্রাহিল আলাহিস্লামের ঘোরার পায়ের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 মুসাল সাল্লাম তাকে বললেন দূর হোক তোমার জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুমি বলবে আমাকে কেউ স্পর্শ করো এবং তোমার জন্য আখিরাতে একটি নির্ধারিত ওয়াদা রয়েছে অর্থাৎ জাহান নাম যার কোনো ব্যতিক্রম হবে না অন্য একটি বর্ণনা এসেছে মৌসা বললেন দুর্ভাউ এই দুনিয়াতে না আমরা তোমার সঙ্গে থাকবো না তুমি আমাদের সঙ্গে থাকবে অর্থাৎ তাকে এক করে করে বর্জন করা হল সবাই তাকে বর্জন করবে তার কাছেও কেউ ঘেসবে না এই শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে তার জন্য সেই নির্ধারিত শাস্তি যার কোন ব্যতিক্রম নেই চিরস্থী শাস্তি জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে তার জন্য অপেক্ষায় রয়েছে মোসাল আলু সাল্লাম এরপর তাকে বললেন এবং তুমি তোমার সেই ইলাহের দিকে লক্ষ্য করো যাকে তুমি ঘিরে থাকতে আমরা সেটাকে জালিয়ে দেব এবং সাগরে নিক্ষেপ করব অর্থাৎ যে স্বর্ণগুলো বণি ইসরায়েল নিয়ে এসেছিল মিশর থেকে যেগুলো দিয়ে পরবর্তীতে সেই বাছুরের মূর্তি তৈরি করা হয়েছিল সেই জঘন্য গুণায়ের কারণে সেই স্বর্ণগুলো পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হল সেটা কেউ গ্রহণও করতে পারবে না মোসা আল্লাহাম বললেন আমরা এই সমস্ত বিষয়গুলো ব্যবহারও করতে চাই না এগুলো হচ্ছে নোংরা এবং অপবিত্র নাপাক বস্তু মোসা আলাহাম সেই পাথুরটিকে ধ্বংস করে দিলেন আগুনে জ্বালিয়ে দিলেন সমুদ্রে নিক্ষেপ করলেন এবং সাংরিকে বললেন তোমার সামনে তোমার এই পার্শ্বকে আমরা জ্বালিয়ে দিব নিক্ষিপ্ত করে সাগরে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দিব এবং এরপর মোসাদ আল্লাহাম তিনি বললেন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 বারবার বিভিন্ন নতুন নতুন মারাত্মক অপরাধে জড়িত হয়ে পড়া এটা নতুন কিছু নয় একের পর এক তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল কাজেই এবারে আর সহজ কোনো বিষয়ের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেওয়া নয় বরং তাদের উপর আসছে একটি কঠিন শাস্তি আল্লাহ মাধ্যমে জানিয়ে দিলেন তাদের তওবাকে কবুল করা হবে তবে শর্তহীন নয় শর্ত সাপেক্ষে সবচেয়ে বড় যেগুণা সবচেয়ে জঘন্য দেগুণা সেই শিরিকের অপরাধে আলিপ্ত হয়েছে কাজেই এর জন্য সেই অনুপাতের ত্যাগ তাদেরকে স্বীকার করতে হবে কি বিষয় ত্যাগ আল্লাহদেরকে জানিয়ে দিলেন কুরআ আল্লাহ বলছেন और स्मरण करो जो मुसा तदायल हे हमार संप्रदाय तुम्हरा बाछुर के, के उपास्य निर्धारण कर निजे उपर जुलुम करतेमरा तुम्हारे रबर निकटे फिर एस दौबा कोई दौबा परस्पर के हत्या करो তোমরা নিজেরা একে অপরকে হত্যা করবে এরা হচ্ছে তোমাদের তবা সিরিগের অপরাধ সব থেকে ভয়াবহ জঘন্য গুরুতর অপরাধ বাছুরের পূজা করা কাজে তাদের তাওবার মাসুল ছিল চরা মনে বারবার আলোসমা আদেশটা মান্য করত বারবার গুনায় কাজে লিপ্ত হতো এবং বলতো ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও কাজে আলসমা তাল্লাহ এবারে তাদেরকে এমন একটি কাজের শর্ত দিয়েছেন যদি সত্যিই তারা আন্তরিকভাবে তবা করতে চায় যদি সত্যি তারা হয় তাহলে এই বড় ত্যাগ তাদের স্বীকার করতে হবে পরস্পরকে হত্যা করতে হবে যারা অংশগ্রহণ করেনি সেই ব্যক্তিরা যে সমস্ত বনিয়েছেলের ব্যক্তি বাছুরের পূজায় অংশগ্রহণ করেছিল তাদেরকে হত্যা করবে যদিও বা সেই ব্যক্তিরা হয় তাদের আপন পিতা ভাই বা পুত্র এজন্যই আলাস মহাতুল্লাহ বলেছেন পরস্পরকে হত্যা করো নিজেরা নিজেদেরকে হত্যা করো তুল ফোসাখুন কারণ নিজের পিতা আপন ভাই বা পুত্রকে হত্যা করা নিজেদেরকে হত্যা করা সামিল আরেকটি মতে এ সম্পর্কে বলা হয়েছে বনিস জাতি নির্ধারিত দিন খনে অস্ত্র সহকারে পরস্পরের সামনে উপস্থিত হবে এবং যে যাকে সামনে পাবে তাকেই হত্যা করতে হবে কারণ যে ব্যক্তিরা সেই বাচ্ছুরের পূজায় অংশগ্রহণ করেনি তাদেরও একটি অপরাধ ছিল তাদের অপরাধ ছিল তারা সেই জঘন্য বুন বাকিদেরকে লিপ্ত হতে দেখেও কোনো ধরনের বাধা প্রদান করেনি বরং তাদের অপরাধ হচ্ছে তারা ছিল নির্লিপ্ত অপরাধ। নির্ধারিত সেই মুহূর্তটি যখন চলে আসলো কিছু কিছু বর্ণনা এসেছে নির্ধারিত দিনে মেঘের মতো গাঢ় করে চারদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসলো এবং সেই স্থানে বুনিশাল জাতি তারা একত্রে জমায়েত হয়ে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 তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসো তওবা করো এবং নিজেদেরকে নিজেরা হত্যা করো পরস্পর হত্যা করো এটাই তোমাদের জন্য তোমাদের রবের নিকট তোমাদের সৃষ্টিকর্তার নিকট কল্যাণ করতে সে নির্ধারিত দিনে পরস্পরকে যখন হত্যা করতে শুরু করল একদিনেই সত্তর হাজার ব্যক্তি এই সিরিকে অপরাধের কারণে নিহত হল একটি গণহত্যা তাদের উপর ঘটল তাদেরই করা অপরাধের কারণে এরপর আলোচনা তালা তাদের তওবাকে কবুল করলেন যদিও তাদের যে অপরাধ সেটা হচ্ছে রিদ্দার সমতুল্য অপরাধ এরপর আল্লাহ মাহাত তিনি ক্ষমাশীল ইন্না হুকুয়া তওয়াবুর রাহিম নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী তিনি হচ্ছেন দয়াময় তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এই ঘটনার পর মুসা আলসাল্লামের সাথে বনে ইসরায়েলের মধ্যে শ্রেষ্ঠ বাথাইকৃত সত্তর জন ব্যক্তি তারা রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের উদ্দেশ্যে মোসাল ইসলাম বনীসরা মধ্য থেকে বাছাই করে সত্তর জন শ্রেষ্ঠ ব্যক্তিকে গ্রহণ করলেন যারা ছিল তাদের নেতা এবং তাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক এরপর সবাই মিলে তারা গেলেন তুর পর্বতে আল্লাহ মহম্মার সঙ্গে সংলাপের উদ্দেশ্যে কোন কোন মুভাসিনদের মতে তারা সেখানে গিয়েছিলেন মুসালিসাল্লামের সাথে আল্লাহ মোহাম্মতাল্লার কাছে বন ইসরা জাতির পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করার জন্য যে সমস্ত ব্যক্তিরা সেই হত্যাকাণ্ডে নিহত হয়েছিল তারা শিল্পের অপরাধী লিপ্ত ছিল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 পর্বতের উপরের অংশটি ছিল মেঘে ঢাকা বাকি সত্তর জন ব্যক্তি তারা বাইরে অবস্থান করেছিলেন আর মোসা আল্লাহ সাল্লাম তারা তিনি সে ভেতরে চলে গেলেন যখন মোসা আল্লাহাম আলহামতাল্লার সঙ্গে সংলাপ শেষ করে ফিরে আসলেন যে লোকেরা বনি ইসলামের শ্রেষ্ঠ সন্তান বাছাইকিত সত্তর জন ব্যক্তি তারা একটি অদ্ভুত আবদার করে বসল তারা মোসা আল্লাহ সাল্লামের কাছে কি বলল তারা বলল হে মোসা আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরাও নিজেরা সচক্ষে প্রকাশ্যে আল্লাহকে দেখতে পাব কি উদ্দেশ্যে কেন তারা আল্লাহকে দেখতে যাচ্ছে তারা বলছে হেমন্ত আমরা কখনোই তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না যতক্ষণ না আমরাও আল্লাহকে দেখতে পারব কত অদ্ভুত আচরণ এই হটখারী জাতিবনে ইসরায়েলের যে ব্যক্তিরা এসেছিল তাদের করা ভয়াবহ জঘন্য গুণায়ের কারণে ক্ষমা প্রার্থনা করতে আলাস মহামা তাদের কাছে মাস্ক দেখছি বাছাইকৃত সত্তর জন ব্যক্তি তারা এখন এক অদ্ভুত শর্ত জুড়ে দিচ্ছে তারা বলছে হে মোসা আমরা তোমাকে বিশ্বাস করব না যদি না আমরা আল্লাহকে সচক্ষে দেখতে পাই তাদের এই চরম ধৃষ্টতা এবং বেদবির কারণে জমিন কম্পিত হল পৃথিবী কেঁপে উঠল যে মেঘ পর্বতের চোরে অবস্থান করছিল তার মধ্যে এক ভয়াবহ বজ্রপাত ঘটল এবং এক ভয়ঙ্কর আওয়াজে বজ্রপাতের মাধ্যমে সত্তর জন ব্যক্তি প্রত্যেকে সেখানে মৃত্যুবরণ করল এবং সম্পূর্ণ বিষয়টি ঘটল মুহূর্তের মধ্যে চোখের পদকে আল্লাহ কোরআন বর্ণনা করে বলেছেন বরং তারা মুসার কাছে এর থেকেও বড় জিনিস চেয়েছিল এবং বলেছে একেবারে সামনাসামনি আমাদেরকে আল্লাহকে দেখিয়ে দাও অতএব তাদের উপরে বজ্রপাত হয়েছে তাদের গুনাহের ধরুন আল্লাহ অপস্মাত আকস্মিকভাবে যখন এই ঘটনাটি ঘটলো ঘটনার আকস্মিকতায় মোসা আলাহিসাল্লাম হত বিবল হয়ে কিং কিংকর্তব্য বিমল হয়ে পড়লেন যেজাতি জাতির শ্রেষ্ঠ সত্যিজন ব্যক্তিকে নিয়ে এসেছেন তিনি ক্ষমা প্রার্থনা করার জন্য শ্রেষ্ঠ সন্তান তারা এখন তার সামনে মৃত লাশ হিসেবে পড়ে আছেন মোসা আলাহিসাল্লাম ভেবেবাদ ছিলেন না তিনি যখন তার জাতির কাছে ফিরে যাবেন বাকিদের কাছে ফিরে গিয়ে তিনি কি জবাব দিবেন আল্লাহ পুরাণে বলেছেন অতঃপর যখন তাদেরকে ভূমিকম্প করল তখন মূসা বললেন হে আমাদের রব আপনি যদি ইচ্ছা করতেন তবে এদেরকে আগেই ধ্বংস করে দিতে পারতেন এবং আমাকেও আরো বললেন আমাদের কি কি সেই কাজের জন্য ধ্বংস করেছেন যা আমার সম্প্রদায়ের নির্বোধ ব্যক্তিরা করেছে এসবই হচ্ছে আপনার তরফ থেকে পরীক্ষা আপনি যা কি ইচ্ছা এটি পথপ্রষ্ট করেন এবং যা কি ইচ্ছা সরল পথে রাখেন আপনি আমাদের ওয়ালি আমাদের রক্ষক সুতরাং আমাদেরকে ক্ষমা করুন ফির এবং আমাদের উপরে প্রয়ো বাইলকে তাদের সেই সত্তর জন ব্যক্তিকে যাদের উপরে আল্লাহ তাল্লাহ গজব নাজির করেছেন পুনরায় আবারও আল্লাহতাল্লাহ তাদেরকে জীবন দান করলেন যেন তারা তাদের রবের এই নিয়ামত লাভ করার পরে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 যখন তারা লোহিত সাগর পার হল তার ঠিক পরের ঘটনা হচ্ছে মূর্তি পূজার আবদার দুই নম্বর ঘটনা জাতি জিহাদ করতে অস্বীকার করল ফলাফল হিসেবে মরু প্রান্তরে তারা পথহারা হারা হল তাদের মধ্যে নেমে আসলো এক যাদবর জীবন তিন নম্বর ঘটনা আল্লাহ সুহামতাল্লাহ নাজিলকৃত খাদ্য মান্না এবং সালোয়া এটা গ্রহণ করতে তারা অপছন্দ আল্লাহ সুহামতাল্লার কাছে ব্যক্ত করল চার নম্বর বাছুর পূজায় তারা লিপ্ত হল পাঁচ নম্বর ঘটনা সত্তর জন বাছাইকৃত ব্যক্তি তারা যখন মোসা আলাহামের সঙ্গে দূর পর্বতে গেল গিয়ে তারা অদ্ভুত এক আবদার করে বসল যে আল্লাহকে না দেখলে আমরা বিশ্বাস করবো না মোসা তোমাকে আমরা বিশ্বাস করবো না এই ঘটনার পরেও মোসা আলাহিস্লামের দুয়ার কারণে আল্লাহ মাহমাত তাদেরকে পুনরায় জীবনদান করলেন মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করো এবং এরপর কি ঘটল মোসা আল্লাহ সাল্লাম সেই সত্তর জন ব্যক্তিকে নিয়ে এবং তাদের কাছে আলো সুহামতাল সেই বিধানকে তিনি নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন তোমরা এই হুকুমগুলোকে মানও গ্রহণ করো সম্পূর্ণ বনিশাল জাতির কাছে মোসার ইসলাম ফেরত আসলেন আলোসহ মাতালার হুকুমকে মান্য করার এবং অমান্য না করার অঙ্গীকার প্রদান করতে বললেন কিন্তু বনিশাল জাতি তারা বেঁকে বসল তারা বলল আগে আমাদের কি বিধানগুলো দেখাও এরপরে আমরা ঠিক করব যে আমরা অঙ্গীকার করবো কি করব না সোহান বনিয়সাইল জাতি খুব ভালোভাবে জানত যে মুসা আলাহিসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহামতালার পাঠানোর রাসুল আল্লাহ আল্লাহর পার্থাহক আলহামতাল আল্লাহ নবী এবং তাওরাত এটা হচ্ছে আল্লাহামতাল্লাহর কিতাব আল্লাহআ তাদেরকে এই কিতাব দান করেছেন কাজে মোসা আল্লাহাম যে বিষয়গুলো বলছেন যা শেখাচ্ছেন সেটা সরাসরি আল্লাহ সহামতাল্লাহ দেওয়া বিধান আল্লাহ আল্লাহ দেওয়ার বাণী এরপরও বনিয়েশাল জাতি সেগুলোকে মেনে নিতে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো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 ধসিয়ে দিতে যাচ্ছে বিশাল পর্বতকে আলোসুমাত তাদের মাথার উপরে মেঘের মতন বিচরণশীল অবস্থায় রেখেছিলেন মোসা আল্লাহাম তখন তাদেরকে বললেন তোমরা আলুসহতার আদেশকে মেনে নাও নয়তো এই পর্বত তোমাদের উপরে ভেঙে পড়বে বনিশেল জাতির এই অঙ্গিকার গ্রহণ করার প্রসঙ্গটি আমরা দেখতে পাই আলুসু মাহতাল্লাহ কুরআনে বিভিন্ন স্থানে অনেকবার আলোসু বর্ণনা করেছেন কারণ এটা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিতাব যা হচ্ছে এবং তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে এখানে যা আছে এই বিধানগুলোকে তোমরা সুদৃঢ়ভাবে এগুলিকে ধারণ করবে বলেছেন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 মুবাসির কন তারা বলেছেন বনীশ রেজ যখন দেখল মাথার উপরে দুর পর্বতকে বিচরণশীল অবস্থায় তারা এটা দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল এবং সেই মুহূর্তে তারা সুন্দর আদেশকে মেনে নেওয়ার জন্য রাজি হয়ে গেল সাথে সাথে সম্পূর্ণ জাতি তারা সিজায় পড়ে গেল ইভনি আপাস মহম্মদ তিনি বলেছেন যদিও তারা সিজা করছিল কিন্তু তারা তাদের কপাল এবং নাকের উপরে ভর করে সিজা করেনি বরং তারা তাদের গালের উপর ভর করে সিজা করছিল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 এরপরও যে কোনো মুহূর্তে এই পর্বত তাদের উপরে তুষে পড়তে পারে নিশ্চিন্ত নিশ্চিন্ন করতে পারেন জমিনে বলেছেন আর যখন আমি তুলে ধরেছিলাম পর্বতকে তাদের উপরে করে। তারা ভয় করতে লাগলো যে এটি তাদের উপরে আমি বললাম ধারণ করো সুদৃঢ় যা আমি তোমাদেরকে প্রদান করেছি এবং স্মরণ রেখো যা এর মধ্যে রয়েছে যেন তোমরা বাঁচতে পারো যেন তোমরা তাক্য অর্জন করতে পারো স্মরণ করা যেতে পারে যে অঙ্গীকার গ্রহণ করার প্রসঙ্গে আলহামতাল্লাহ কোরআনে কথা বলেছেন এই অঙ্গিকার গ্রহণ করা প্রসঙ্গে আমরা এর আগেও কথা বলেছি আদম আলাইসাল্লামের অংশ আলোচনায় আমরা উল্লেখ করেছি আল্লাহতাল্লাহ বনি আদম সমস্ত সন্তানদের কাছ থেকে আল্লাহ মাতাল আদম আলাইসালামের সমস্ত সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন দুনিয়াতে পাঠানোর পূর্বে আলহতাল প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরবিকের সন্তান তারা প্রত্যেকে বলেছেন অবশ্যই অঙ্গীকার করছি যে আয়াতে আলহাত এই অঙ্গীকার গ্রহণ করার কথাটি উল্লেখ করেছেন সমস্ত আদম সন্তানের কাছ থেকে আলুস মহামতাল্লাহ যে আমাদের রব আলস্তু বিরব্বিকম ঠিক এর পরের আয়াতেই আলহসু মহাতলা উল্লেখ করেছেন উনি শ্রেণীর কাছ থেকে অঙ্গীকার গ্রহণের বিষয়টি আলোচকা বলেছেন কুমিক আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং দূর পর্বতকে তোমাদের উপরে তুলে ধরলাম এবং বললাম খুজু মা আইনাকুম বিকুয়িন অসমায়ু শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং শোনো তখন তারা বলল ওয়া আসাইনা। তারা জবাব দিয়ে জাতি আমরা সামিনা, ওয়া আসাইনা। কিন্তু আমরা অমান্য করলাম শুনলাম কিন্তু শুনলাম কিন্তু অমান্য করলাম এই অমান্য করা এটা হচ্ছে যখন আল্লাহ রাজের কাছ থেকে তুর পর্বতকে নামিয়ে দিলেন বিপদ কেটে গেল তার পরবর্তী ঘটনা এমনি কাশির রহম তিনি বলেছেন তুর পাহাড়কে যখন তারা তাদের মাথার উপরে দেখল তখন সব কিছুকে তারা স্বীকার করে নিল কিন্তু যে মুহূর্তে যখনই পাহাড় সরে গেল তখনই তারা অস্বীকার করে বসলো এবং অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন মিডিয়ার ডাব্লিউ ডাব্লিউ সম্পর্কে জানতে মিডিয়া ডট অর্ক অথবা ফেসবুক পেজ www.facebook.com raindropsmedia raindrops our youtube channel www.youtube.com raindropsmediaorg2015 raindrops